প্রযোজনা ও পরিবেশনা করেছে আল مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لا, لَا شَرِيكَ لَهُ وَلَا وَزِيرَ لَهُ وَلَا نَذِيرَ لَهُ وَلَا مَشِيرَ لَهُ وَلَا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليكفئوا نور الله بأخواههم والله متم نوره তো মাহফিল সম্মানিত সভাপতি মোহতার মকাম ওয়াজবুল এহতরাম হাজর সমাবেশ গতকাল আমরা তফসিল মাহফিল শুনেছি ইনশাল্লা আসতেছেন বয়ান চলতে থাকবে এই তফসিরুল কোরআন মাহফিলের মূল উদ্দেশ্য আমাদেরকে কালকেও বলা হয়েছিল আমরা আলামা একরামের মুক্তিকে শুনেছি আর এই সমস্ত মাহফিল দেওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস সম্পর্কে জানা এবং সেই অনুসারে আমল করা এটা কোনো রাজনৈতিক মাহফিল নয় রাজনীতির উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়নি তবে অলমায়করাম রাজনীতি না করলেও ইসলাম নীতি করেন আমাদের মূল টার্গেট থাকে ইসলাম নীতি ইসলামের উপরে যদি কোনো সময় আঘাত আসে তখন অলমায়করাম যদি নিশ্চুপ থাকেন তাহলে হবেন কিভাবে শুধু সেই দায়িত্বটুকু আদায় করার উদ্দেশ্যেই অলমায়করাম জনগণকে সজাগ করেন আর ইসলামের বিরুদ্ধে যত আলোচনা যত কথা আসবে তার বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামের নীতির বিরুদ্ধে যখন মানুষ বেদিন কাভেররা ঐক্যবদ্ধ হয়ে যায় তখন মানুষকে ইসলামের দিক নির্দেশনা করার জন্যে অলমায়করাম ছাড়া আর আছেই বাকি আমরা তো সব সময় দেখি যেকোনো সময় মানুষকে ইসলামের কথা বলে একমাত্র অলমায়করামেই সুদ খাইও না গুস খাইও না দুর্নীতি করিও না সন্ত্রাসী করিও না এগুলি পাবলিককে কে বুঝাচ্ছে একমাত্র অলমায়ক রাম অশ্লীল কাজ করবে না বেহায়াপনা করবে না এগুলি বলতেছে একমাত্র অলমায়ক রাম অশ্লীলতার বেহায়াপনার বিরুদ্ধে বললে অলমায়ক রাম বলেন আর সেগুলি যদি প্রচার কেউ করতে চায় সেগুলি যারা আলেম নয় তারাই করেন সুদ লেনদেন করিও না সুদ খাইও না এই কথা যদি বলেন অলমায়ক রামেই বলেন আর সুদী লেনদেন যদি কেউ করে থাকে তারা আলেম সারা অন্যরাই করেন গান বাজনা টিভি বিসি আর লাইন যদি গড়ে নিয়ে এসে থাকেন অলমায়করাম করে সেগুলো দেখা যায় না যারা আলেম নয় তাদের গড়ে সেগুলো দেখা যায় এখন প্রত্যেকটা জিনিসের পিছনে দেখা যায় মানুষকে সজাগ করে একমাত্র অলমায়করাম সেজন্যহুদ ইহুদার খ্রিস্টান তারা চিন্তা করে দেখল পাবলিককে যদি হাতে আনতে হয় পাবলিককে যদি পথভ্রষ্ট করতে হয় তাহলে পাবলিকের সামনে অলমায় ক্রামকে কলঙ্কিত করতে হবে এবং ছোট করতে হবে পাবলিক যদি অলমায় ক্রাম থেকে দূরে সরে যায় তখন তাদেরকে পথভ্রষ্ট করা খুব সহজ হবে সেজন্যই তারা মূল টার্গেট নিয়েছে বর্তমান বিশেষ করে এনজিওরা আমাদের দেশে যতগুলি পদক্ষেপ নিয়ে টার্গেট নিয়ে কাজ করতেছে তাদের পাঁচটা টার্গেটের মধ্যে একটা টার্গেট হচ্ছে অলমায় ক্রাম থেকে পাবলিককে দূরে সরাই দেওয়া আর অলমায় ক্রান্ত থেকে পাবলিককে দূরে সরাতে হলে অলমায়ক্রান্ত যে একটা ভূত অলমায়ক্রান্ত যে একটা ভয়ঙ্কর জিনিস এটা পাবলিকের অন্তরে বসাতে হবে আর সেটা পাবলিকের অন্তর বসানোর জন্যেই অলমায়ক্রামের নামে মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি এই শব্দ সব শব্দগুলি অব্যবহার শুরু হয়েছে জঙ্গি বলেন আসলে জঙ্গি বলা হয় কাকে সন্ত্রাসী বলা হয় কাকে যদি আসলে সন্ত্রাসের সংজ্ঞা তালাশ করা হয় সন্ত্রাসের মূল নায়ক হচ্ছে না সন্ত্রাস বলা হয়ে থাকে সন্ত্রাস হওয়ার জন্য তিনটা জিনিস লাগে একটা হচ্ছে শক্তিশালী হওয়া আরেকটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া আরেকটা হচ্ছে অস্থায়ী ব্যবহার করা শক্তিশালী সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে দুর্বলের উপর যখন নাকি অস্ত্র চালায় সেটাকেই বলা হয় মূলত সন্ত্রাস তবে এই সন্ত্রাসের আরো কতগুলি ব্যাখ্যা রয়েছে সন্ত্রাস শুধু এক প্রকার সন্ত্রাস নয় সন্ত্রাসের অনেক প্রকার আছে প্রথম নম্বরের সন্ত্রাস হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস আর এক প্রকারের সন্ত্রাসের নাম হচ্ছে প্রশাসনিক সন্ত্রাস আর এক প্রকার সন্ত্রাসের নাম হচ্ছে তত্ত্ব সন্ত্রাস আরেক প্রকার সন্ত্রাসের নাম হচ্ছে অর্থ সন্ত্রাসের নাম হচ্ছে জঙ্গি সন্ত্রাস সবচেয়ে উচ্চ লেভেলের সন্ত্রাস যেটা সেটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল সার সংক্ষেপ কথা হচ্ছে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সেই রাষ্ট্রের ভিতরে যারা ব্যক্তি দেশ বিরোধী ব্যক্তি রয়েছে তাদেরকে উসকাই দেয় দেশের মধ্যে যারা রয়েছে উসকাইয়া দেয় যে তোমরা দেশের মধ্যে এরকম অরাজকতা সৃষ্টি করো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো এটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মূলনায়ক হচ্ছে বর্তমান আমেরিকা সারা বিশ্বে যত দেশে যত আক্রমণ বা গৃহযুদ্ধের নমুনা শুরু হয়েছে এর পিছনে মূল হাত রয়েছে আমেরিকার আর আসলে আমেরিকাও নয় আমেরিকাকে পরিচালনা করতেছে ইসরায়েল আমেরিকা যারা পরিচালনা করে তার উপদেষ্টার মধ্যে বারো জন হচ্ছে মূল যৌহদি আর ইসলামের শুরু থেকে দুনিয়ার শুরু থেকে হিসাব করলে বিশেষ করে ইসলামের শুরু থেকে এ পর্যন্ত ইসলামের ফলে যত গা আঘাত এসেছে সমস্ত আঘাতের পিছনে ইয়েদের কালো হাত রয়ে আছে তারা সেখান থেকে প্রত্যেক দেশের ভিতরে যারা রয়েছে তাদেরকে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো ওরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন সেই দেশের মধ্যে গন্ডগোল শুরু হয় এটাকে বলা হয় রাষ্ট্রীয় সন্ত্রাস এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে আমাদের বাংলাদেশ পিছনে এর উপর রয়ে গেছে ওদের মূল নায়ক আর এক প্রকারের সন্ত্রাসকে বলা হয় প্রশাসনিক সন্ত্রাস প্রশাসনের পক্ষ থেকে সাধারণের উপরে যে অত্যাচার চালানো হয় সেটিকেই বলা হয় প্রশাসনিক সন্ত্রাস তার প্রশাসনিক ব্যক্তিরা তারা ঘুষকে যে সমস্ত দুর্নীতি করে এই দুর্নীতিকে মূলত বলা হয় প্রশাসনিক সন্ত্রাস এটার মূল ব্যাখ্যা রয়েছে কিন্তু সময় খুব কম असर शुभ संजी प्रकार सन्या तत्व तत्व तत्व जिन गोपन रेखे विभ्रांति तत्व प्रकाश करा तत्व सन््रास प्रकार सन् नाम हम सांस्कृतिक सन्सकृतिक सन्स मानी एक देश संस्कृति हो সেই সংস্কৃতির বিরুদ্ধে যে সমস্ত কর্মকান্ড চলতেছে এগুলো কি আসলে সংস্কৃতি না অপসংস্কৃতি একটা একটা তালাশ করলো সবগুলি অপসংস্কৃতি আর অপসংস্কৃতিকে চালিয়ে দিচ্ছে সংস্কৃতির নামে সাংস্কৃতিক অনুষ্ঠান এখন সাংস্কৃতিক অনুষ্ঠান বলা হয় মূলত গান বাদ্যের অনুষ্ঠানকে মুসলমানদের কোনো অনুষ্ঠান মুসলমানদের সাংস্কৃতির সাথে গান বাদ্যের কোনো সম্পর্ক তো নেই ধ্বংস করার জন্য গানবদ্ধ যন্ত্র করে দেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন বিশ্বের জন্য আলমিনে হিসাবে এবং সারা বিশ্বের জন্য যত অস্ত্র রয়েছে এগুলি ধ্বংস করার জন্য আল্লাপাক আমাকে আদেশ করেছেন ওয়া সলিফ খ্রিস্টানদের ক্রস চিহ্ন ধ্বংস করার জন্য আল্লাপাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওয়া আমাল আহান মূর্তি ভাস্কর্য দুনিয়া থেকে মিঠানোর জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পারিয়েছেন তাহলে জাগায় জায়গায় ভাস্কর্য বানানো কোন নেতানিত্রীর অথবা কোন সৈনিকদের জায়গায় জায়গায় মূর্তির মতো ভাস্কর্য বানানো এটাকে মুসলমানদের সংস্কৃতি আল্লাহ রসুল বলতেছেন এই সমস্ত এই সমস্ত মূর্তি আর ভাস্কর্য ধ্বংস করার জন্য আল্লাহ করার জন্য আল্লাহ আল্লাহাগ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন গান জিনিস ধ্বংস করে দেওয়ার জন্য এখন সেই গান জিনিস প্রচার যদি আমরা করি এবং গান যদি আমরা আমাদের সংস্কৃতি মনে করি তাহলে সেটা তো আমরা একটা ভুল জিনিসের মধ্যে রয়েছে। মুসলমানদের দেশে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাদ্যান অনুষ্ঠান হয়ে কি যাবে শুনেছেন আমাদের অলমায় কারাম বলেছেন ঢাকার মধ্যে দশে ডিসেম্বর যে অনুষ্ঠান হল যেটা নাম দিয়েছিল কিংখান অব লাইফ ঢাকা যেখানে এসেছিল ইন্ডিয়ান সিনেমা নায়ক শাহরুখ খান রানী মুখার্জি শেফ আরো অনেকে আসলো তারা করলো কি করলো যার জন্য তিন হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা শুনেছেন গতকালই এখন তাদেরকে কত টাকা দিতে হয়েছিল তারা এই এক দুই ঘন্টা বাংলাদেশের থেকে দেশের কত সম্পদ কত টাকা দেশ থেকে নিয়ে চলে গেল। সেই সেই মঞ্চের মধ্যে সিট করা হয়েছিল সাঁত্রিশ হাজার এখন যদি একটা সিট ও খালি ছিল না পত্রিকা ১৯ ডিসেম্বর প্রচার করেছে যে এই সেই রাত্রে এক রাত্রের জন্যে এক রাত্রেও তো নয় মাত্র কয়েক ঘন্টা এই কয়েক ঘন্টার জন্য শাহরুখ খানকে দিতে হয়েছিল দুই লক্ষ ডলার কত ডলার দুই লক্ষ ডলার মানে বাংলাদেশের একশত চল্লিশ টাকা এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ টাকা নিয়ে চলে গেল শাহরুখ খান রানী মুখার্জিকে দিতে হয়েছিল পঞ্চাশ হাজার ডলার রিফিকারকে দিতে হয়েছে পঁচিশ হাজার ডলার অর্জুন নিয়েছে পনেরো হাজার ডলার শেফালি নিয়েছে দশ হাজার ডলার সর্বভোট হিসাব করলে এ পর্যন্ত তিন লক্ষ ডলার হয় এগুলি গেল ওদের আর ওদের সাথে যেগুলি আরো আরো পাখির যারা ছিল কুমার দুলানু ওদেরগুলো তো রয়েছেই আবার এই রানী মুখার্জি আরো এই সকালে যারা ছিল এদের আবার পার্ট টাইমে বিক্রি করা হয়েছে আধা ঘন্টা তিরিশ সেকেন্ড তিরিশ মিনিট তিরিশ মিনিট সময় তাদের কাছ থেকে একা কে থাকবে তাদের সাথে একজন যুবক সেজন্য তারা নিয়েছে বিশ হাজার ডলার রানী মুখার্জি নিয়েছে বিশ হাজার ডলার করে আর আরো হাজার ডলার করে আবার সেই তাদের সাথে যাপন করার জন্য যুবক টিকিট কেটেছে ওর ভাইয়েরা আর কোন দিকে অগ্রসর হয়েছে দুই তিন ঘন্টা তারা এই অনুষ্ঠান করলো এই অনুষ্ঠান হয়ে গেল আবার সেই অনুষ্ঠান দেখার জন্য অনেক নেতারাও যোগদান করেছিল আমি দেখিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাকি উপভোগ করার জন্য শাহরুখ খানকে একটু দেখবে শাহরুখ খানকে দেখার জন্য উনি কোন সিট আর দাঁড়াইয়া দাঁড়ায় সেটা উপভোগ করতেসে দাঁড়িয়ে থাকতে উনি হয়রানো হয়ে গেল দুর্বল হয়ে গেল সেজন্য জন্য আন মাটিতে বসে গেল মাটিতে বসে বসে দেখতেছেন অতপর পাশে পুলিশরা যারা ছিল তারা করলেন সেই চেয়ার আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে উপহার দেওয়া হলো কিছুক্ষণ বসার জন্য তিনি হয়তো সেই নারীদের কুমর দেখে হয়তো জোরে আসলেন কিন্তু বাকি এই দুই ঘন্টা ওই সমস্ত নায়ক নায়িকারা খোলা মঞ্চের মধ্যে কুত্তা কুত্তির মতো করে এই দেশের জনগণকে কেউ উপহার দিয়ে গেল কোন জিনিসটা আমরা উপহার পেলাম মুসলমানদের দেশে মুসলিম সরকার তাকার পর আমরা তো যতটুক শুনি যতটুক জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন ফাঁসান আমাদের মুসল্লি তিনি আবার নাকি তাহার যদি নামাজ ধরেন যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা একজন পাঁচোক্তন আমাদের মুসল্লি যদি হয় হয় এরকম একজন এই খোলা মঞ্চে আমেরিকানি কুত্তা কুত্তি এসে ইন্ডিয়ান কুত্তা কুত্তি এসে জনগণকে যেন এই নাস্তিকতা জনগণকে যেন এই অবশ্বাসী উভার দিতে না পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমরা দৃষ্টিবদ্ধ করতেছি আর যেগুলি এখন চলতেছে ইসলামের বিরুদ্ধে সেগুলো সম্পর্কে অনেক শুনেছি আমরা অনেক শুনতেছি প্রত্যেক ওরমা এখানে আমাদেরকে সজাগ করতেছেন কালকে আমাদের হাটে মহতম শাহুদুর হায়াত কেম্বা করে দিন হুজুর তো সবসময় বয়ান করেন যে খানকার বয়ান কালকে বয়ান করেছেন হুজুর মাঠের বয়ান কথা ঠিক দেবে এটি সবসময় হুজুর খানকার বয়ান করেন কালকে বয়ান করেছেন মাঠের বয়ান কেন মাঠের বয়ান করেছেন দেখতে চায় এবং এই কি করতে চায় সেজন্য আমাদের সজাগ থাকতে হবে আমাদের পাবলিকরা আমরা তাকিয়ে থাকবো হাটাজারি মাদ্রাসার মৌতম দিকে। আমাদের এখন মহান এবং মহান নেতা হচ্ছেন আমাদের হাটাজারি মাদ্রাসার প্রধান পরিচালক আল্লাহ মাসা আহমদ শফি দাম উনি যে কোন মুহূর্তে যে কোন কিছুর জন্য ডাক দিলে আমরা সবাই একসাথে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ইশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলতে চেয়েছিলাম আর এক প্রকার সন্ত্রাসের নাম সাংস্কৃতিক সন্ত্রাস এই সংস্কৃতির নামে এখন আরো যেগুলি চলতেছে এইদিকে যুবকরা তো আমরা অগ্রসর হচ্ছি বিশেষ করে একটা একটা সংস্কৃতি অনুষ্ঠান আমরা করতেছি ছাবিশে মার্চ আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা দিন একটা দেশ স্বাধীন হওয়া এটা কোন চারটিকানি ব্যাপার নয় আর একটা দেশ স্বাধীন হওয়া এত সহজ নয় কত বড় বড় রাষ্ট্র তাদের সম্পদ রয়েছে অস্ত্র জনবল রয়েছে ধনবল রয়েছে হাজার হাজার কিন্তু স্বাধীন হতে পারতেছে না। অল্প কয়েক দিনের ব্যবধানে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এটা কি আমাদের শক্তি না আল্লাহর শক্তি আল্লাহর গায়ে সাহায্য তবে একটা দেশ যদি স্বাধীন হয় একটা দেশ যদি বিজয় লাভ করে তাদের করণীয় কি আল্লাবাক সেটাও তো শিখিয়ে দিয়েছেন যদি তোমরা স্বাধীন হতে পারো বিজয় লাভ করো তোমরা তো ফলাফল করার দরকার নেই বরং তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে সেদিন তিনটা আল্লাহবাক মধ্যে ইঙ্গিত করেন ইদা যান যখন আল্লাহর পক্ষ থেকে তোমার দুঃসাহায্য আসে তোমরা যখন বিজয় লাভ করো বিজয় দিবসে বিজয় লাভ হলে তারা কাজ করবে কয়টা তিনটা এক নম্বর কাজ হচ্ছে ফাসাব্বির আল্লা পবিত্রতা বর্ণনা কর কারণ পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য ব্যাখ্যা আছে এই শব্দের আরো দুই নম্বর আল্লাহরই প্রশংসা করছেন কে আল্লাহ তৃতীয় নম্বর একটি দেশ স্বাধীন করতে গেলে সেখানে যুদ্ধ হয় এই যুদ্ধের সময় অনেক সময় মানুষের অজান্তেও অনেক অত্যাচার হয়ে যায় অনেক হত্যা করা হয় বিজয় দিবস আমাদের সামনে আমরা করব কিভাবে আর আমরা করতেছি কিভাবে একটু দেখেন এখন যখন আমাদের কোন একটা দিবস আসে আমরা প্রথম কি করি একটা পাথরের সামনে গিয়ে والاخر دعوانا ان الحمد لله رب صلى الله تعالی على خير خلقه محمد واله وصحبه اجمعين